আসসালামু আলাইকুম রহমতুল্লাহিং জি আলহামদুলিল্লাহ একজন বা জানতে চেয়েছেন যে আমাদের দেশে একজন ডাক্তার এবং তার সহযোগীরা ব্যাপকভাবে প্রচার করতেছেন যে জ্ঞানের উৎস তিনটি কোরআন আর দ্বিতীয়টা কি সুন্না সন্না আরেকটা হল কমন সেন্স এই কথাটা ঠিক নয় এই কথাটা আহলুসন্না ওয়াল জামাতের বক্তব্য নয় আহলুসন্না ওয়াল জামাতের আকাইদা নয় আহল সুন্না জামাতের আকৃদা হল জ্ঞানের উৎস মূলত দুইটি একটা হইল কোরআন আরেকটা হইল সুন্না তবে সুন্না কোরআন এবং সূনা ভুঝার ক্ষেত্রে অনুদাবনের ক্ষেত্রে সালাফে সহলে হিনদের মতামত সালাফে সাল হিনদের ফাহাম এটাও জ্ঞানের উৎস। অর্থাৎ কোরআন এবং সুননাই মূলত জ্ঞানের উৎস এলমের উৎস। কিন্তু কোরআন এবং সুন্নাকে বোঝার ক্ষেত্রে সালাপে সলহিনদের মতো বোঝা এটা জ্ঞানের একটা উপকরণ কিন্তু কমন সেন্স বা আকল এটা জ্ঞানের উৎস নয় এটা মোতাজিলাদের মতে ভ্রান্ত ফেরকা মোতাজিলাদের মতে এটা জ্ঞানের উৎস তারা কোরআন এবং সুন্নাকে বোঝার ক্ষেত্রে তারা কমন সেন্সকে ব্যবহার করেছে এই জন্য তারা গুমরাহ হয়েছে তারা হক পথ থেকে বিচ্ছুত হয়েছে মতাজিলারা कुरान थे, थे, थे, ता कुरान सुन्नार ज विषयगलो अकलर साथे कमन सेंसर साथ मिलसे से ग्रहण करते जेटा मिले नहीं ग्रहण करेत्रे कमन सेंस के आहलुस्नावाल जमात ग्रहण कर नहीं आहलुस्सुन्नावाल जम कुरान सुन्ना के बोझार क्षेत्र सलाफे सालहर फाहम के বুসটাকে মাধ্যম হিসাবে গ্রহণ করেছে এজন্য পুরাণ এবং শূন্যার কোন বিধান সাহাবাই কেরাম কীভাবে বুঝছেন তাবেই নেম কিভাবে বুঝছেন তাবে তাবে কেরাম কিভাবে বুঝছেন আইমাই কেরাম কিভাবে বুঝছেন যুগে যুগে মহাদ্দ কিভাবে কীভাবে বুঝছেন এই সালাফে সালহীনদের বুঝটাকে পোড়াণ এবং শূন্যার ক্ষেত্রে বুঝার ক্ষেত্রে আমরা মাধ্যম হিসাবে গ্রহণ করি উপকরণ হিসাবে গ্রহণ করি কিন্তু কমন সেন্স পোণ এবং শূন্য অনুধাবনের ক্ষেত্রে জ্ঞানের উৎস নয় যে একজন ভাই জানতে চেয়েছেন কোন বোন যদি সন্তানকে দুধ পান করাতে গিয়ে যদি সঠিকভাবে সিএম পালন করতে পারেন নাই এগুলোর কি ভাবে দিবেন এগুলো তো কাপ্পারা দেওয়া লাগবে না এগুলোর কাজা করতে হবে যে কয়টা সিয়াম উনি রাখতে পারেন নাই অর্থাৎ যদি সন্তানের ওই দুই বছর দুধ পান করার সময়ের ভিতরে হয় এবং এমন অবস্থা হয় যে সন্তানকে দুধ পান না করাইলে অর্থাৎ সিয়াম পালন করলে দুধ কমে যাবে এটার দ্বারা সন্তানের স্বাস্থ্যহানির আশঙ্কা আছে সন্তান অন্য কোনো খাবার খায় না মানে দুধের উপরে নির্ভরশীল এরকম পরিস্থিতি হইলে তখন মা ইচ্ছা করলে সিয়াম तक ना रेखे परवर्ती कैसे विश्व कर दें जी हादी जो ना बानते चेहर समय जो हादी ना दीते कपड़ा कि প্রথম কথা হলো তার হজটা কোন প্রকারের যদি হজ্যে তামাত্ম হয় এবং হজ্যে ক্যারান হয় তাহলে হাদি দেওয়াটা ওয়াজিব আর হজ্যে আফরাদ হলে হাদি দেওয়া জরুরি বিষয় না হাদি না দিতে পারলে কোনো অসুবিধা নেই তো হজ্যে ক্যারান আর হজ্যে তামাত্ম যদি হয় তিনি যদি হাদি না দিতে পারেন তো একটা ওয়াজিব তার তরক হয়েছে ওয়াজিব তরক হওয়ার কারণে তিনি দম দিবেন। তো দম হল প্রথমে একটা ছাগল তিনি একটা মক্কা মোকার মধ্যে তিনি কিনে ওইটা জবাই করে মিসকিনদের মধ্যে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন এটা হলো প্রথম পদ্ধতি এখন কোন ব্যক্তির কাছে এরকম আর্থিক সামর্থ্য নাই দম দেওয়ার মতো হজে গেছেন টাকা পয়সা নাই শেষ হয়ে গেছে এখন উনি দম দিতে পারতেছেন না তো দম দেওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে তিনি দশ দিন সিএম পালন করবেন তিন দিন মক্কাতে অবস্থানরত অবস্থায় আর সাত দিন দেশে এসে যে কোনো সময় উনার সুবিধাজনক সময়ে তিনি সিএম পালন করবেন এটাই হলো তার দম যদি না দিতে পারেন ওখানে আর্থিকভাবে যদি সামর্থ্য না হয় জি ভাই কী বলছি আরেকটা তো ইহুদিরা কি তখন ওই যারাই প্রশ্নে দিয়েছিল তারা কি রেগুলার অ্যান্সার পাওয়ার পরে কি তারা কি ইসলাম গ্রহণ করছিল না করে না নতুন কোন ফ্যাক্টার নিয়ে দ্বিতীয় প্রশ্ন আলহামদুলিল্লাহ ভাই দুইটার বিষয় জানতে চাইছেন প্রথম বিষয় হলো যে আমরা গত তাপসিরে আশুরা উপলক্ষে যে বিশেষ তাপসির করেছিলাম সুরাল কাহাব থেকে তো সেখানে আমরা একটু একটা অংশ শুধু সুরা আল কাহাব থেকে আমরা তাপসির করেছি তো বিস্তারিত আলোচনা হয় হয়নি আসলে ওইটা তো আমাদের ধারাবাহিক তাপসির না আমাদের ধারাবাহিক যখন সুরা আল কাহাফের তাপসির আমরা এর আগে করেছি সেখানে আমরা ওই সব ঘটনায় নাইনের ঘটনা আসাবুল কাহাফের ঘটনা তারপর মুসা আলহি ইসাল্লামের ঘটনা আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু আসুরাটা মুসা আলহি ইসালাম কেন্দ্রিক এই জন্য শুধুমাত্র মুসা আলহি ইসালামের ঘটনাটা আলোচনা করাই আমাদের উদ্দেশ্য ছিল তো ভাই যেটা জানতে যে এই ঘটনাগুলো যখন আল্লাহ বর্ণনা করে দিয়েছেন তখন ইহুদিরা বা মুর্শিকেরা তখন কি ইসলাম গ্রহণ করেছিল নাকি আসলে তো তারা ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে দিন মেনে নেওয়ার উদ্দেশ্যে সব প্রশ্ন করে নাই এসব প্রশ্ন তো শয়তানি উদ্দেশ্যে করছে। এখনও জমিনে দেখবেন অনেক ভাই আছে প্রশ্ন করে সঠিক দিন জানার জন্য না যে আমি সঠিক দিনটা জানবো জেনে আমল করবো এই উদ্দেশ্যে প্রশ্ন করে না প্রশ্ন করে বিভিন্ন মতলব নিয়ে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করে তো এটা ওই যুগেও ছিল তো তারা ওইরকম করছে পরবর্তীতে আল্লাহকে এত সুন্দর করে সবগুলা বিষয়ে উত্তর দিলেন কিন্তু তারা একজনও এই উত্তর শুনে ইসলাম গ্রহণ করেনি এটা যুগে যুগে সব মানুষের ব্যাপারে এই রকমে ঘটছে আর দ্বিতীয় বিষয় যেটা বলছেন যে আকাশ থেকে বৃষ্টি না জেলের সাথে সাথে এখানে আমরা দেখছি যে যে আল্লাপাক দুর্ভাগ্যের বৃষ্টির কথা বলছেন যেখানে আকাশ থেকে পাথরও বর্ষিত হয়েছে তো আমাদের দেশে যেটা ওই মাছ বৃষ্টি অসুবিধা সত্যতা নাই আল্লাহ আল্লাপাকের একটা সুন্নতুল্লাহ সুন্নতুল্লাহ আছে আল্লাহ একটা সুন্নত নিজে মেনে চলেন। আল্লাহ মানতে বাধ্য না তবুও আল্লাহ সুবাহ এই বিশ্ব সৃষ্টি জগৎ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ নিজে কিছু নিয়ম নিয়মকানুন নির্ধারণ করে দিচ্ছেন ওই নিয়ম নীতির বাহিরে আল্লাহ কিছু করেন না আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন হয় না আল্লাহর সুন্নত হইল আকাশে ম্যাঘ আসবে ম্যাঘ থেকে শুধু বৃষ্টি পানি বর্ষিত হবে এটাই আল্লাহর সুন্না আর যেখানে ব্যতিক্রম হয় সেখানে এটা গজব হিসাবে ব্যতিক্রম হয় এটা আল্লাহ নির্দিষ্ট স্পেশালি তাদের উপরে গজব নাজির করবেন এই জন্য ম্যাঘ দিয়ে এটা করছেন কিন্তু আমাদের বর্তমানে যেগুলো এগুলো কোনো গজব না বা কিছু রহমত না কিছু না এইগুলা মানে এটা সত্যতা অর্থ মানে ঠিক নাই যে আসলে কি মেঘ থেকে এরকম বৃষ্টি হয়েছে এরকম হওয়ার কথা না এরকম বাস্তবে যে এর সত্যতা এটাও খুঁজে পাওয়া যায় না এগুলা কাল্পনিক হয়তো দেখা গেছে একটু বৃষ্টি হয়েছে এখন শুকনার মধ্যে মাছ দুইটা উঠে গেছে এখন কেউ মনে করছে যে মাছ এগুলো মনে হয় আকাশ থেকে পড়ছে আপনি কারগুজারি নাম শুনছেন কারগুজারি কারণ কারণে কথা কারে কয় কয় প্রকার সব এখানে শোনা যাবে আমার জীবনে এরকম অনেক কারগুজারি মিথ্যা কাহিনী শুনছি তো একটা শোনেন একটা শুনে কয় আমরা সবাই দিনের মেহনত করার জন্য ব্রাহ্মণ বাড়িয়ে গেছি কোথায় গেছে। ব্রাহ্মণ বাড়িয়ে একজন কারগোজারি করতেছেন বাবা ব্রাহ্মণ বাড়িয়ে গেছি তখন আমরা গাছটা বাহিরেছি বাহির হওয়ার পরে কয়েকদিন হয়েছে খালি মুরগি খাইতেছি গোষ্ঠ খাইতেছি খাইতে খাইতে মানে আর ভালো লাগতেছে না তখন আমাদের মনে হইলো যে একটু মাছ খাইলে ভালো হইতে এখন আমরা বাইরে বের হয়েছি শুকনা একেবারে মানে ফাট খেত সেখানে মাছ লাফাইতেছে বৃষ্টিও নাই পানিও নাই কিছু নাই মানে এরকম ফাঁক মধ্যে মাছ লাভাইতেছে বিশাল বিশাল শৈল মাছ বিশাল বিশাল মাছ আমরা ধরে নিয়ে আসলাম। মানে এতে কত বড় ডাহা মিথ্যা আমাদের কেরা মতেই যে আমরা দেখো আল্লাহ রাস্তায় মেহনত বাইরেছি মাছ খাইতে মন চাইছে আর মাছ রাস্তার উপরে চলে আসছে এইরকম কোনো জায়গায় বৃষ্টি হইতেছে মাছ পড়ে রয়েছে রাস্তার উপরে তো কই মাছ শৈল মাছ এমনি তো রাস্তার উপরে চলে আসে এরকম বৃষ্টি হইলে তো মনে করছে যে আকাশ থেকে ফুটছে এগুলো সম্মিথা কথা দিয়ে সোভানকাল